সাহল ইবনু সাহদরদ্দিল্লাহ তালান্ন হতে বর্ণিত যে কুবা এর অধিবাসীদের মধ্যে লড়াই বেধে গেল এমন কি তারা পাথর ছোড়াছড়ি শুরু করল এ ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে খবর দেয়া হলে তিনি বললেন চলো যাই তাদের মধ্যে মীমাংসা করে দেই